আলহামদুলিল্লাহ রবিআ ও আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আমরা বুখারি শরীফের ধারাবাহিক আলোচনা শুনে আসছি কিতাবের কাক থেকে আজকের যে হাজিসটি আমরা আলোচনা করব। সেটাও গত শেশনের মতোই কিছুটা মৃত্যু সংক্রান্ত সাবজেক্টের সঙ্গে জড়িত সাকারাতুল মু সংক্রান্ত বিষয় এ বিষয়ে কাতাদেবাহ আনহু এসাদ করেন আনা রাসুল্লাহ আলহ্লামা মার্আ মিনহু সাহাবি বলছেন যখন একটা জানাজা পার হয়ে গেল ওনার সামনে থেকে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 তার থেকে লোকেরা কেমন নিস্তার পায় সে নিজে কিভাবে নিস্তার পেয়ে গেল অথবা তার থেকে লোকেরা কিভাবে নিস্তার পায় আল্লাহ আব্দুল ইয়স্তারে হিউমিনাসব দুনিয়া ও আজাহা ই রহমাতিল্লা তিনি বললেন নেক আর ব্যক্তি যখন মোমেন যখন তার ইন্তেকাল হয় আসলে সে দুনিয়ার কষ্ট থেকে দুনিয়ার ঝামিলা থেকে দুনিয়ার ক্লান্তি থেকে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 যেভাবে একটা হাজিস এসেছে রসুল্লাহ সাল্লসলাম যখন ইন্তেকাল হচ্ছিল ওনার তখন সাকরাতুল মৌত হচ্ছে তিনি কষ্ট পাচ্ছেন এমনকি স্বয়ং নবী করিম সাল্লাম ওনার নিজের সাকরাতুল মৌতের কষ্ট হল তিনি নিজে বলছেন হাতের কাছে একটা বাটি ছিল পানি রাখা ছিল ততক্ষণ হুঁস ছিল নিজে হাতটা সেখানে রেখে ভিজা হাতটা দিয়ে কপাল মাথা একটু মুছে দিতেন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 ছেলেমেয়ের কাছে এরকম লাগে না নবী করিম সাল্লা আসলাম তাকে বললেন ফাতেমা কান্নাকাটি কর না থামো তোমার বাবার আজকের পরে আর কোনোদিন কোনো কষ্ট হবে না আর কোনদিন কোন কষ্ট হবে না তাই না ঠিক তামনি নেকার বান্দাও যখন দুনিয়া থেকে চলে যায় অবাব অনটন কষ্ট করেছে কত কষ্ট করেছে হারামের দিকে যায়নি আর অবাব অনটন থাকবে না তার সে ধনী হয়ে যাচ্ছে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 গাছপালা প্রাণী জগৎ পর্যন্ত তাদের অত্যাচার থেকে বেঁচে যায় যারা জালিম শক্তি যারা জুলুম অত্যাচার করে তাদের অত্যাচারে কিন্তু শুধু মাখলুকরা শঙ্কিত থাকে না গোটা সৃষ্টি জগৎ তটস্থ থাকে সন্ত্রস্ত থাকে তাদের অত্যাচারে তাদের কাছেও খারাপ লাগে তারা তার জন্য বাদদোয়া করে হাইওয়ান জানোয়ারগুলো বাদদোয়া করে জালিমদের জন্য কারণ জালিমদের অত্যাচার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 যে আমাদের যখন মৃত্যু হবে অন্য দিকে দেখার দরকার নেই নিজের দিকে দেখি আমার মৃত্যু হয়ে গেলে মানুষ শান্তি পাবে না মানুষ আমি বেশি শান্তি পাব আমাকে এটা চিন্তা করতে হবে এবং এই জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে এবং এই প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তালা যে বারে বলেছেন যেটা আমরা পূর্বের শেশনে আলোচনা করেছি ওয়ালা তামুতুন ইনতুম মুসলিম এই পর্যায়ে আমার আমল আমি তৈরি করছে কি না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 কর্মের প্রতি নে আমলের প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হবে কিছু আল্লাহ আল্লাহতালা মৃত্যুর আগে এত নিশ্চিন্ত করে দিয়েছেন হযরত বেলাল্লা দিয়া আনহু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তিনি খুব খুশি হয়ে গেলেন যে ওনার মূতের সময় এসে গেছে উনি খুব হ্যাপি ওনার কান্না কান্নাকারি করছেন যে মূরতের লক্ষণ দেখে আমি কাঁদছি আর আপনি খুশি তিনি বলছেন তুমি কাঁদো কেন তখন বললেন যে দেখো আমি আগামী কালকে যাদেরকে মোহব্বত করি তাদের সঙ্গে দেখা হয়ে যাবে আমি তো খুব খুশি আছি তুমি কাঁদো কেন আল্লাহ এবং তার রসুলের সঙ্গে দেখা হবে আল্লাহর সঙ্গে দেখা হবে যে নবী করিম সাল্লাহ সাল্লামকে তিনি মহব্বত করতেন হাসনের ময়দানে তার সঙ্গে দেখা হবে এই আশা এই খুশিতে উনি আনন্দিত এগুলো ভ্যারি অ্যাকসেপশন নবী করিম সাল্লাহ সালামকে হারানোর পরে বেলা না দিয়ালে আনহু এতো ব্যথিত হয়েছেন যে তিনি আর আজান দিতে পারেননি আশাদুয়ান মোহাম্মদ রাসুল্লাহ উচ্চারণ করতে পারেননি এই কষ্টে আজান দেওয়া ছেড়ে দিয়েছেন যখন অমর আদাল একবার খুব অনুরোধ করলেন যে বেলা আল একটু আজান দাও না তোমার আজানটা শুনি ওনার অনুরোধ রক্ষা করার জন্য একদিন দিলেন কিন্তু আশাদুম মোহাম্মদুর রাসুল্লাহ বলার সঙ্গে সঙ্গে কান্না আজান কন্টিনিউ করতে পারেনি মৃত্যু যখন ঘুনিয়ে আসলো তিনি খুশি যে কাছে যাবেন আর আল্লাহর কাছে নবী করিম সাল্লা যে আসেন হাসারের ময়দানে যারা আবুকার এরকম উন্নত মানের সাথে হারিয়েছেন তাদের সঙ্গে দেখা হয়ে যাবে এই আগ্রহ নিয়ে ওনারা মৃত্যুবরণ করেছেন আমাদেরকেও হসমজন রাখতে হবে তবে আমাদেরকে আগের থেকে এই চিন্তা বাড়িয়ে দিলে মৃত্যুর সময় হয়তোবা আল্লা তালা আমাদেরকে খুশি করে ফেলবেন আমরা এখন একটি ব্রেকের দিকে যাবো আপনারা দেখছেন বাংলা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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে আল্লাহ পাক করতে পারেন তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই গন তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ না জ্ঞানের কেউ যদি আইন প্রণয়ন করে তাহলে কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান দর্শক মন্ডলী আমরা হাদিস শুনে আসছিলাম মৃত্যু সংক্রান্ত এখন এই মৃত্যুকে সামনে নিয়েই আরেকটি হাদিস আমরা শুনবো রাসুল উল্লাহ সাল্লাসালামী সাদ করেছেন কিতাবলী কাক সহিয়াল বকার ছয় হাজার নম্বর হাদিস এসেছে কানা সে মালিক তিনি বললেন নবী করিম সাল্লাম করেছেন মাইয়ের কবর পর্যন্ত অনুসরণ করে তিনটি জিনিস দুটো কবরের উপর থেকেই ফেরত আসে আর একটা তার সঙ্গে ভিতরে যায় ইয়াতু আহুআ ও আম তার পরিবার পরিজন বন্ধু বান্ধব এলাকার লোকজন আর তার সম্পদ তার সঙ্গে সঙ্গে কবর পর্যন্ত যায় ওইয়ার যে আহ আলু এই দুটো কবরের উপর থেকে ফেরত আসে ওইয়াব আম আলুহ শুধুমাত্র তার আমলটা থাকে তার সঙ্গে আর কিছু থাকে না তিনটা কবর পর্যন্ত যায় আমল সহকারে জনগণ আর সম্পদ কবরের উপরে থেকে ফেরত চলে আসে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 আমার সম্পদে যেগুলোকে ভালো কাজে ব্যবহার করেছে সেগুলো আমার আমল হয়ে গেছে ছেলে মেয়ে যেগুলোকে ভালো দিনদার গড়ার জন্য চেষ্টা করেছে সেগুলো আমার আমলে যোগ হয়ে গেছে আর যদি চেষ্টা না করি সেগুলো আমার বিরুদ্ধে আমার কোনো কাজে আসবে না আমার বিরুদ্ধে চলে যাবে এক একমাত্র আমল নিয়ে যাবে সব খালি হাতে দলিল দস্তাবেজ টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্টের যা কিছু সব পড়ে থাকবে আমলের সঙ্গে কিভাবে কবরে দেখা হবে একটি লম্বা হাজির এসেছে আপনারা শুনেছেন আবার শোনেন কবরে যখন এক নেককার লোক সবগুলো প্রশ্ন ঠিকমতো উত্তর দেয় মান রব উকা তোমার রবকে ও মা দিন উকা তোমার দিন কি অমার নবী উকা তোমার নবীকে সুন্দর উত্তর দেওয়ার পরে আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আসে হে ফেরস তারা আমার বান্দা সুন্দর উত্তর দিয়েছে তাকে তোমরা সম্মান করো সুন্দর বিছানা জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের সঙ্গে তার জানা খুলে দাও সুন্দর হাওয়া আসুক সে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 তো ওই লোকটিকে বলে যে আমি তোমার জন্য খুব সুসংবাদ দিয়ে এসেছি সুসংবাদ হচ্ছে তোমার আর কোনো চিন্তা নেই সকল রাস্তা তুমি পার হয়ে যাবা যেভাবে এখানে পার হয়ে গেছো তোমার জন্য রাস্তা সব খোলাসা হয়ে যাবে এবং আরও বলে সে যে তোমার জন্য জান্নাত্রি কত নিয়ামত আছে তোমার জন্য কত নিয়ামত তৈরি করে রাখা আছে আমি এই সুসংবাদ দিতে এসেছি বলে তুমি কে ভাই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 আমি এই আমলের সুন্দর নিয়ামত পাওয়ার জন্য জান্নাতে যেতে চাই আর যে ব্যক্তি গুনাগার পাপি কাফের বেদিন তাকে যখন তিনটি প্রশ্ন করা হয় মান রব্য কমা দিন কমান বিউকা সে কোনো উত্তর দিতে পারে না সবগুলো বলে হা হ্যা আদ্রি কিন্তু কামাইয়া কুল নাস মানুষের যা বলছে আমিও তা বলছি আমি আর কিছু বুঝি তখন ফের তারা তাকে বলবে মা তালাইতা ওলা দাঁড়াইতা কোরআন তেলাওতো করি পড়ও দিন ইসলাম বোঝার চেষ্টা কিছুই বুঝুনি খালি দুনিয়ার পেছনে ছেলে তাকে তারা মাথার মধ্যে হাতুড়ি দিয়ে এমন জোরে করবে তার মাথা একদম নিষ্পেষিত হয়ে যাবে তার আত্মচিৎকার সমস্ত মাখলুকরা আশেপাশে শুনে শুধু দিন ইনসাম শুনতে পায় না এরপরে তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় আল্লাহ পক্ষে বলা তার কবরকে সংকীর্ণ করে দাও জাহান নামের থেকে বিছানা আনি বিছিয়ে দাও জাহান নামের দিকে দর্দা খুলে দাও সকাল সন্ধ্যা তার কবরে জাহান নামের হাওয়া ঢুকে এটা একটা মিন হফরতমিন হফরিন্নার হয়ে যায় এটা একটা জাহান নামের গর্ত হয়ে যায় তার কবরটা অনেককারের জন্য জান্নাতের বাগান হয়ে যায় এই বিপদের মধ্যে সে আছে এই সময় তার সামনে চলে আসে একটি লোক কুচ্ছিত চেহারা ভাযাল চেহারা দেখলেই চেহারা মধ্যে ভয় লাগে আতঙ্ক সৃষ্টি হয় তার কাপড়গুলো ময়লা দুর্গন্ধ সহ্য করার মতো নয় এই লোকটি এসে মাইতকে লক্ষ্য করে বলে এই দুষ্ট তোমার অনেক খবর আছে আজকে পিঠা পিটি যা খেয়েছে কিচ্ছু না এগুলো এগুলো ভূমিকা মাত্র তোমার জন্য আফ্রিকা করছে যাহার নাম আরও অনেক কঠিন শাস্তি যাহার নামের কী কী শাস্তি আছে দেখো এইগুলো এগুলো আছে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 পার পেয়ে যাব পারই পাব না আটক হয়ে যাব এখনও চিন্তা করার সময় আছে আরেকটি দিন দেরি না করে আজকে থেকেই চিন্তা শুরু করে দেই আল্লাহ আল্লাহতালা যেন আমাকে এই রকম মুসিবতের আমল থেকে রক্ষা করেন যে আমল আমার জন্য সুসংবাদ নিয়ে আসবে এরকম আমল করার জন্য যেন তৌফিক দান করেন আমি দর্শক মণ্ডল আমাদের সময় শেষ হয়ে আসছে দেখি আমরা একটা প্রশ্ন নিতে পারি কিনা জি আসসালাম আলাইকুম সাইদিন আপনি বললেন যে মৃত্যুর আগে ওই ব্যক্তি ফ্রেস্তাদের উপস্থিতি টের পায়। আমার প্রশ্ন হল মৃত্যুর ওই মুহূর্তে কি ব্যক্তি ফ্রেস্তাদের অনুপস্থিতি বুঝতে পারে না সেটা দু একদিন আগে থেকে তাদের উপস্থিতি টের পায় আর দ্বিতীয় প্রশ্ন আমাদের নবী মোহাম্মদাল্লাম কি মৃত্যু মৃত্যুবরণ করেছিলেন সেটা কি শহীদের মৃত্যু ছিল না সাধারণ মৃত্যু কারণ তিনি শহীদের মৃত্যু আকাঙ্ক্ষা করেছিলেন মৃত্যু পথের যাত্রী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 তাতে ওই গোষ্ঠ খেয়ে তিনি মারা যান আল্লাহ তালা ওনাকে হেফাজত করেছেন একটু খেয়ে ফেলেছেন জিবরাইল আলসালাম বলেছেন খাবেন না বিষ আছে খাওয়া বন্ধ করেছেন কিন্তু একটু খেয়ে ফেলেছিলেন আল্লাহ তালা ওনাকে এই বিষ ক্রিয়া থামিয়ে দিয়েছেন কাজ করেনি কারণ আল্লাহ তালা বলেছেন অল্লাহ মানুষ আপনাকে মেরে ফেলবে এই অবস্থা থেকে আল্লাহ আপনাকে প্রোটেকশন দেবেন নবুয়ের কাজ কমপ্লিট করতে হবে এতটুকুন স্বাভাবিক সময় বরাদ্দ যেটা আল্লাহর কাছ থেকে আছে এটাকে ওনার কাছ থেকে নিতে পারবে না এই জন্য বিষক্রিয়া তখন কাজ করেনি উইথহেল হয়েছিল উনি যখন ইন্তকারের সময় আসলো ও বিষের ব্যাথা অনুভব করলেন এবং কোনো কোনো হাজি তিনি বলেছেন যেই বিষের ব্যাথা আমাকে তারা দাওয়া দিয়ে খাওয়াই দিয়েছিল ওই বিষের ব্যাথা আমি অনুভব করছি কোল্ড জার মধ্যে ধরে গেছে বিষের ব্যাথা। আর এখান থেকেই অনেকেই মনে করেন যে ওই বিষ খেয়ে যদি মারিয়ে ফেলতো সঙ্গে সঙ্গে তো শাহাদত বরণ করতেন দুশ্মনের আঘাতের যে বিশ কম না বিষ্ট আঘাত বিশের আঘাত ওইটা এখন জাগরুক হওয়ার কারণে ওনার শাহাদতের মর্যাদা হয়েছে বলে অনেকে বিশ্বাস করে। অসম্ভব কিছু না আল্লাহ তালা ওনাকে মর্যাদা দেওয়ার সম্ভাবনা রয়েছে অল্লাহ আলম দর্শক মণ্ডলী আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো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 I shall wonder.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 আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআ ব্যাঙ্ক সাতচল্লিশ ক্যালথাউট রোড বার্মিংহাম জিউড একূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি চার নয় এ আর এ ওয়াই তিন তিন এক এক দুই তিন এক শূন্য তিন সুইফট বিআইসি কোউ এআরএাই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিসি ডট টিভি পিস টিভি মানবতার সমাধান কোথা থেকে মাধ্যমে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 कथाजे इतिब क्रम विकास आज रत आठ टेबुन सम्प्रचार सकाल साढ़े छाय बांगे बीस टी बांगल